আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ রসো আউ্জিম সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচনায় থাকছে স্বামীর ওপরে স্ত্রীর অধিকার এবং স্ত্রীর ওপরে স্বামীর অধিকার কি এই সম্পর্কে কিছু কথা তো স্বামীর ওপরে স্ত্রীর অধিকার হচ্ছে যে প্রথমত স্বামী স্ত্রীর সাথে সদ্ব্যবহার এবং সুন্দর আচরণ পেশ করবে যেমন আল্লাহ কোরআনে বললেন ও আশেরু হন্নাবিল মাফ তাদের সাথে উত্তম পন্থায় উত্তম আচরণ এবং উত্তম পন্থায় তাদের সাথে বিচরণ করো বা জীবন জীবনযাপন করো ফাইন কারে তোমহ নাশাইয়া যদি কোনো জিনিস অপছন্দ হয় তাহলে হতে পারে তুমি যে জিনিসটা অপছন্দ করছো তার মধ্যে আল্লা রব্বুল আলমিন অনেক হয়তো কল্যাণ রেখেছে অনেক হয়তো ভালোই আছে যেটা হয়তো আমরা বুঝতে পারছিছি না স্ত্রীদের সাথে আমরা সুন্দর আচরণ এবং ভালো ব্যবহার প্রদর্শন করব। দুই নম্বরে স্ত্রীদেরকে মহর দিতে হবে এই মহর আনাটা স্ত্রীদের অধিকার কিন্তু যে মহরের ব্যাপারে আজকে আমাদের সমাজে তেমন কোনো গুরুত্ব নেই মহর দেওয়ার ব্যাপারে আমরা শুধু এতটুকু মনে করি অনেকেই যে মহর শুধু একটা কিছু লিখে রাখতে হয় বা একটা শুধু বলে দিতে হয় এটা যে দিতেই হবে তেমন কোনো মানে না আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন ও আতুনু আহ সুরাহিসার মধ্যে আল্লাহ রবীন্দ্র বলছেন যে তোমরা তোমাদের তাদের মোহর আদায় করে দাও তবে তারা যদি তাদের মোহরের অর্থ থেকে ইচ্ছাই তোমাদেরকে কোনো কিছু দেয় তোমরা সেটা খেতে পারবে তোমাদের কোন রকমের কোনো ওয়াসুবিধা হবে না তো আল্লাহ এখানে নারীদেরকে মোহর দেওয়ার কথা বলে দিয়েছেন অথচ আমরা নিজেরা মোহর দেওয়ার ব্যাপারে বড় উদাসীনতা প্রদর্শন করি সহি হাদিসের মধ্যে আসছে একদা এক নারী আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে এসে বললেন আমি আপনাকে দিয়ে দিলাম এটা আল্লাহ নবীর জন্য বৈধ ছিল যে কোনো নারী যদি এসে আল্লাহ নবীকে বলতো যে হে রসুল আমি নিজেকে আপনাকে সুপে দিলাম তাহলে আল্লাহ নবীর জন্য বৈধ ছিল যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওই নারীকে করতে পারতো এইভাবে একজন নারী এসে আল্লাহ নবীকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি নিজেকে আপনাকে সুপে দিলাম আল্লাহ নবী মেটার প্রতি একটু তাকিয়ে দেখে নেন তখন ওই মজলিসে একজন সাহাবি আল্লাহ নবীকে তখন বলে উঠলেন আল্লাহ যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আমাকে দিয়ে দেন আমি বিবাহ করি আমার সাথে আল্লাহর রসুল বলছেন ঠিক আছে তোমার সাথে বিয়ে দিয়ে দিব এখন তুমি মোহর হিসাবে কিছু তাকে দাও তোমার সে বলছে হুতুর আমার কাছে কিছু নেই তা বলছে তাহলে এক কাজ করো তুমি তাকে কিছু দাও যদি একটা লোহার আংটি হয় তাও তাকে দাও কিছু দিতে হবে তোমার সেই লোকটি বলছে হুজুর এই আংটিও তো আমার কাছে নাই লোহার তখন আল্লাহ রসুল বলছে আচ্ছা তুমি কি কোরআনের কোন সুরা জানো তোমার সেই লোকটি বলে যে হ্যাঁ আমি কোরআনের এই এই সুরা জানি তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ওই সুরাগুলোর বিনিময়ে আমি তোমার সাথে এই মহিলাটার বিয়ে দিয়ে দিলাম এখানে যে কথাটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে মহরের কত গুরুত্ব যে আল্লাহ নবী বলছেন যদি একটি লোহার আংটিও হয় সেটাও দিয়ে তোমাকে বিয়ে করতে হবে আজকে আমাদের সমাজে সমস্যা আছে সমস্যা যেমন আমি চাই আমার স্ত্রীকে এই এত হাজার টাকা দিব মহর দেওয়ার মানে হচ্ছে কোরআন হাদিসের আলোকে স্বামী স্ত্রী যাতে সন্তুষ্ট মহর খুব বেশি লাখ লাখ কোটি কোটি টাকা হবে তা না বরং স্বামী আর স্ত্রী যাতে সন্তুষ্ট এরকম কিছু জিনিস স্ত্রীকে দেওয়া এখন আমাদের সমাজ পালটিয়ে গেছে আমাদের সমাজের অবস্থা পালটিয়ে গেছে এখন সমাজের চাপ হচ্ছে এত লাখ টাকা কাবিন নামে লেখা হবে আমরা যারা বিয়ে করতে যাচ্ছি আমাদের পুরুষদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে আমাদের স্বভাব পালটিয়ে গেছে এই আমাদের স্বভাব পাল্টে যাওয়ার কারণে সমাজের এই অবস্থা বা সমাজ এই অবস্থা গ্রহণ করেছে একটা নারীকে বিয়ে করার পরে তার সাথে যদি আমরা দুর্ব্যবহার না করতাম তার সাথে যদি আমরা বিশ্বাস ঘাতকতা না করতাম এবং তাকে যদি আবার কয়েকদিন পরে তালাক দিয়ে জোর করে বিদায় করে না দিতাম তাহলে হয়তো সমাজে এরকম একটা সমস্যা আসতো না কিন্তু আজকে সমাজের মানুষ বা মেয়ের বাব মা ভরসা করতে পারছে না আমাদের ওপরে যে আসলে ওর মেয়ে আমার কাছে ভাত পাবে না পাবে না এরা তারা ভরসা করতে পারছে না আমাদের চরিত্র হয়ে গেছে যে আজকে বিয়ে করছি বিয়ে করার পরেই দুদিন চার দিন দু মাস চার মাস দুবছর চার বছর এই স্ত্রীর সাথে থাকছি এখন এটাকে তালাক দিবেন এখন তালাক দিলে একে আর কে বিয়ে করবে এর জীবনটা তো বেকার এই সমস্যার দিকে লক্ষ্য করে ওই কাবিলনামাই পাঁচ লাখ টাকা লেখা হয়েছে যে কমসে কম এরকম অবস্থা যখন আসবে তখন এই মেয়েটা ওই জন্য হয়তো এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা না হলে একটা ছেলে যদি চায় আমি এখনো বলি আপনারা আমরা যারা সৎভাবে ইসলামিক পন্থায় ইসলামী নিয়মে বিয়ে করতে চায় আমরা বলবো ওই মেয়ের বাবাকে যে দেখেন এই কাবির নামা আর এই সমাজের এই ব্যবস্থাপনা যা লেখছেন লেখেন কিন্তু আমি দিব এই টাকা এইটি আমার শক্তি আছে পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা দিবার আমার শক্তি আছে এর বেশি আমি পারবো না যদি পারেন বিয়ে দিবেন আর যদি না পারেন তা দিবেন না আপনি কি মেয়ে পাবেন না এটা না হলে আরেকটা হবে আরেকটা না হলে আরেকটা হবে আরে জোড়া তো আপনার আছেই জোড়া তো লাগবেই আল্লাহ তো জোড়া জোড়া দুনিয়াতে সৃষ্টি করেছেন যদি বিয়ে হওয়ার আগে আমি আপনি মারা যায় সে কথা আলাদা কিন্তু যদি বিয়ে হওয়ার থাকে তাহলে জেনে রেখে দেবেন আল্লাহ আমার আর আপনার জোড়া বানাইছে অথবা আমি পরিষ্কার করে বলে দেব যে তোমাদের এই কাবির নামা আর এই লাখ লাখ টাকা এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি এই টাকা দিব তাহলে লাভটা এইভাবে আশা করি যে আপনি যে চুক্তি করে নিয়েছেন শ্বশুর মশাইয়ের শ্বাসে আপনার স্ত্রীর সাথে সেই টাকা পেমেন্ট করে দিলে লাখ লাখ কোটি কোটি টাকা লেখা থাকলেও আশা করা যায় কালকে কেমন মাঠে মহান আল্লাহ রবীন্দ্রনা আগে শর্ত বা চুক্তি করেই নিয়েছিলেন আমি বলতে চাইছি যে মোহর খুব গুরুত্বপূর্ণ জিনিস অতএবহর আদায় করবে আজকের অবস্থা হচ্ছে মোহর হচ্ছে কুড়ি হাজার টাকা বুঝে নগদ ওই নগদ এক টাকা বাকি উনিশ টাকা সুফান আল্লাহ হাজার টাকা মোহর এক টাকা নগদ বলে এক টাকা দিতেই হয় এ আবার কোন প্রথা কোন থেকে আছে বলে এক টাকা কমসে দিতে হবে তারপরে এ ভুলেই গেল যে ওই যে কুড়ি হাজার টাকা মহর বাদা হয়েছে অনেক সময় আছে ছেলে প্রতিবাদ করে আর বলে যে না এত মোহর বেদনা এত মহর আমি দিতে পারবো না তখন বাবা পেছন থেকে বলে আরে চুপ করে এগুলাকে আবার দিতে হয় নাকি এটা একটা প্রথা শুধু লিখতে হয় লেখে দিতে হয় বা একটা মানে তৈরি করতে হয় বা একটা শুধু বিয়ের সময় একটা উল্লেখ হতে হয় বা এতটুকু এরকম মনে করে বলে ওটা দিতে হয় নাকি সুভান এটা দিতে হয় না আপনার স্ত্রীর যে মোহর বিয়ের সময় চুক্তি হয়েছে সেই মোহর দেওয়া আপনার ফরকমকে আপনি মারতে পারবেন না যদি আপনি এই মোহর না দিয়ে দুনিয়া থেকে চলে যান তাহলে কালকে কেমতের মাঠে আপনাকে আল্লাহ ছাড়বেন না এবং আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন যে মোহর তুমি কেন আদায় করনি মোহর দিতেই হবে যদি আপনি দিতে না পারেন এখন আপনি অসহায় অবস্থায় আছেন আপনি গরিব মানুষ আপনার অবস্থা ভালো ছিল অবস্থা খারাপ হয়ে গেছে এখন দিতে পারতেছেন না কিন্তু আপনার মনে আছে যে আমার অবস্থা ভালো হলেই আমি মোহর আদায় করব এটা আপনার মনে আছে এমতো অবস্থায় যদি কোনো সময় আপনি মনে করেন যে আমি হঠাৎ যদি কোনোদিন মরে যাই বা আর কিছু হয় তা স্ত্রীকে বলে রাখুন স্ত্রীরকে বলুন যে দেখো তোমার মোহর আমার ওপরে আছে এটা তোমার হক এটা তোমার অধিকার আমি কিন্তু তোমাকে এটা দিব কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে আমি প্রচেষ্টা নিচ্ছি যদি আমি কোনো রকম হঠাৎ কোনো কিছু হয়ে যায় তাহলে তুমি আমাকে মাফ করে দিও কারণ আপনার নিয়তে আছে যে আপনি দিবেন আর আপনার নিয়তের কথা কিন্তু আল্লাহ জানেন এই অবস্থায় যদি আপনার কিছু হয়ে যায় তা আশা করি আপনার কোনো অসুবিধা হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞাসা করে বলছেন যে ইয়া রসুল আল্লাহ আমাদের উপরে আমাদের স্ত্রীর অধিকার কি তখন রসুল করিন সাল্লাহাম বলছেন আন্তুত এমাহা ইদা তাহম ওয়াত সুহা ঈদাক তাসাইথ যে তোমরা যখন যা খাবে তাদেরকে খেতে দেবে এবং তোমরা তাদেরকে পরিধান দেবে তাদের চেহারায় মারবে না এবং তাদেরকে বাড়ি থেকে বের করে দেবে না ওলা তোকাববে এবং তাদেরকে কুৎসিত হো এরকম কথা বলবে না অনেকে আছে স্ত্রীকে মারে আর কথা বলে অশ্লীল কথা আল্লাহ করে মারা যায় আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু সেই আদবটা যেন কঠিন পর্যায়ে না যায় সাংঘাতিক পর্যায়ে না যায় অনেকে এমন করে মারে এমন করে মারে যে স্ত্রীকে মারতে মারতে একেবারে বেহুস করে দেয় এটা কিন্তু মানে ইসলামের শিক্ষা নয় এখন ছোট্ট একটু ইড়ি নিচ্ছি আবার আসছি সাথে থাকুন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 शांति समा शांति कल रेटाय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 মহান বাংলায় বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি আলোচনা চলছিল যে যদি স্বামীর অসুবিধা থাকে তা বলবে যে দেখো তোমার মোহরটা আমার ওপরে আছে এটা তোমার হক তোমার অধিকার আমি এটা তোমাকে দিব যে কোনো অবস্থায় আমি তোমাকে পেমেন্ট করার চেষ্টা করব। আমাদের ওপরে এটা অধিকার হচ্ছে যে তাদেরকে তাদের মোহর দিয়ে দিতে হবে যেমন আল্লাহ কোরআনে বলেছিল মৌলুদুল্লাহ হরিশ কু হাকিস না বিল মারুফ ছেলে বাবাদের দায়িত্ব হচ্ছে যে ছেলের বাবারা ছেলেদের মায়েদের খোরাক এবং তাদের খাবার ব্যবস্থা দেবে উত্তম পন্থায় তো তাদের খাবার পড়ার দায়িত্ব হচ্ছে আমাদের উপরে আল্লাহ রসুল সাল্লামা ইদা তাহা ঈদাকালবেলাফিল হাদিস হাদিস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো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 প্রয়োজন হলে অনেক সময় হয়তো আদব শিক্ষা দেওয়ার জন্য স্ত্রীকে মারা যায় আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু সেই আদবটা যেন কঠিন পর্যায়ে না যায় সাংঘাতিক পর্যায়ে না যায় মারে এমন করে মারে যে স্ত্রীকে মারতে মারতে একেবারে বেহস করে দেয় এটা কিন্তু মানে ইসলামের শিক্ষা নয় এটা কিন্তু শরীয়তের শিক্ষা নয় শরীয়ত বলছে যে হ্যাঁ প্রয়োজন হলে যদি মারো মুখমন্ডলে মারবে না এবং তাকে কুৎসিত এরকম হো এরকম কথা বলবে না আর তাকে বাড়ি থেকে বের করে দেবে না তো মোট কথা হচ্ছে স্ত্রীদের অধিকার হচ্ছে আমাদের উপরে যে আমরা তাদেরকে বাড়ি থেকে বের করে দেব না তাদের মোহর আদায় করব তাদের খাওয়া পরার দায়িত্ব আমাদের অনুরূপভাবে তাদের ইজ্জতের হিফাজত তাদের ইজ্জতের হিফাজত আমার দায়িত্ব আমার বাড়ি সুরক্ষিত হতে হবে আপনার বাড়িতে যদি আপনি মনে করেন যে আমার বাড়িটা অবাধিত ধার সবাই আসে সবাই যায় আপনি অনেক সময় বাড়িতে থাকেন বা আমার স্ত্রীর ইজ্জত নষ্ট করার প্রচেষ্টা করে আর যদি এরকম একটা কিছু হয়েই যায় আপনার আশঙ্কা ছিল আপনার জানা ছিল যে আমার বাড়িটা হচ্ছে এই পরিবেশের অথচ আপনি এগুলাকে বন্ধ করার বা এরকম পথ রোধ করার কোনো প্রচেষ্টা নেননি তারপরে এরকম একটা জিনিস হয়ে গেছে জোর পূর্বককে হয়তো আপনার বাড়িতে ঢুকে আপনার স্ত্রীকে ধর্ষণ করেছে এরকম অবস্থায় আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন কেন কারণ আপনি যথেষ্ট ব্যবস্থা কারণে তার ইজতের হেফাজত করার দায়িত্ব হচ্ছে আপনার এই হেফাজত আপনাকে করতে হতো কিন্তু আপনি তা করেননি অতএব ভাইয়ের আমার কথা হচ্ছে স্ত্রীদের আমাদের উপরে দায়িত্ব হচ্ছে যে আমরা তাদের থাকা তাদের খাওয়া তাদের ইজ্জতের হেফাজত এবং তাদেরকে সুস্থ বাসস্থান দেব এগুলি আমাদের উপরে তাদের দায়িত্ব এগুলো যদি আমরা করতে না পারি তাহলে কালকে ক্যামতের মাঠে আল্লাহ রবুল্লা আলমীর কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে এই স্বামীদের ওপরে স্ত্রীদের দায়িত্ব এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম এখন স্ত্রীদের ওপরে স্বামীদের দায়িত্ব কি স্ত্রীদের দায়িত্ব হচ্ছে যে স্ত্রীর আমাদের আনুগত্য করবে স্বামীদের আনুগত্য করবে স্বামীদের কথা মতো চলবে স্বামীদের উপদেশ গ্রহণ করবে স্বামী যা বলবে রকম চলবে যদি সেই বলা কথাটা শরীয় বিরোধী কথা না হয় শরীয়দের পরিপন্থের কথা যদি না হয় তাহলে আমি যদি কাউকে সেদা করার অনুমতি দিতাম বা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে শেষ করার যদি কোনো অনুমতি ইসলামে থাকত তাহলে আমি নারীদেরকে বলতাম নির্দেশ দিতাম কিন্তু এরকম নির্দেশ দেয় না কেন কারণ আল্লাহ ছাড়া কাউকে সেচদা করা যায় না তো প্রত্যেক স্ত্রীর দায়িত্ব হচ্ছে যে স্বামীর পালন করে স্বামীর আনুগত্য স্বীকার করবে অনুরূপভাবে। স্বামীর বাড়িতে সব সময় থাকবে স্বামীর বাড়ির বাইরে তার অনুমতি ছাড়া সে যেতে পারে না যখন অনুমতি দিবে তখন যাবে কিন্তু অনুমতি না হলে তাকে বাড়িতেই থাকতে হবে কেন আল্লাহ আলমিনের মধ্যে বলেছেন ওকার না হি বইউতে কোন না ওলা তাজনা জাহিলিয়াতিল ওলা হে নারীগণ তোমরা বাড়ির মধ্যেই অবস্থান করবে তোমরা বাড়িতেই থাকবে এবং বাড়ির বাইরে তোমরা যাবে না যেমন জাহিলিয়াতের যুগে নারীরা জাহিলিয়াতের যুগে যেমন মহিলারা ঘোরাফেরা করতে যাবে না যদি স্বামী অনুমতি দেয় যে হ্যাঁ তুমি যেতে পারো তাহলে আপনি যাবেন কিন্তু সেই সময়ও আপনাকে পর্দা এবং নিজের সৌন্দর্যের বিকাশ ঘটালে চলবে না পর্দা বজায় রেখে এবং নিজের সৌন্দর্যকে চুপিয়ে লুকিয়ে আপনি যেতে পারেন যেমন ইার আল্লাহ রব আলমিন বলছেন সোরা নুরের আয়াত আল্লাহ রব আলমিন বলছেন প্রত্যেক মোমেনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে এবং তারা যেন তাদের সৌন্দর্যের প্রকাশ না করে হ্যাঁ তবে যদি কোনো সৌন্দর্যের প্রকাশ আপনা আপনি হয়ে যায় সে কথাটা আলাদা তো ভাইরা আবার কথা বলতেছিলাম যে নারীদের ওপরে স্বামীদের অধিকার হচ্ছে যে স্বামীদের ঘরেই অবস্থান করবে এবং স্বামীর অনুমতি ছাড়া সে কোথাও যাবে না স্বামী যদি অনুমতি দেয় তাহলে সে যাবে সেই যাওয়ার সময়ও তাকে পর্দার খেয়াল রাখতে হবে অনুরূপভাবে। হবে স্বামীদের অধিকার হচ্ছে স্ত্রীদের ওপরে যে স্বামীর বাড়ির হেফাজত করবে মানে মানে স্বামীর বাড়িতে এমন কাউকে ঢুকতে বা আসতে দেবে না যার আশা বা যার ঢোকাকে স্বামী পছন্দ করে না আপন আত্মীয় হয় তাও না যেই হোক না কেন যদি স্বামী বলে ওই যেন আমাদের বাড়িতে না আসে তাহলে আপনি ওকে আসতে দিতে পারেন না রাসুরে করিম সাল্লাহ সাল্লাম ফিন নিসা ফিনিস আবার উম্মথের পুরুষেরা তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো হা বেআর হিসাবে তোমরা তাদেরকে গ্রহণ করেছ আল্লাহর আমানত স্বরূপ অস্তাহাল তুম ফুরুজা হুন না বেকালিম আতিল্লা আর আল্লাহর বাক্যের মাধ্যমে তাদের লজ্জাস্থানকে তোমরা হালাল বা তাদের লজ্জাস্থান তোমাদের জন্য বৈধ হয়েছে আমরা জানি যে যতক্ষণ না একজন নারীকে ইসলামী পন্থায় ইসলামী নিয়মে এবং অভিভাবকের মতামতে বিবাহ না করি ততক্ষণ পর্যন্ত ওই নারী আমাদের জন্য হালাল হয় না ওই নারী হালাল হওয়ার জন্য প্রথমত তার অভিভাবকের মতামত থাকতে হবে তারপরে একটি ইসলামী তরিকায় ইজাব কবুলের মাধ্যমে এটা কি বলা হয়েছে যে আল্লাহর কালেমা ইজাব ও কবুলের মাধ্যমে ওই নারীর লজ্জাস্থান আমাদের জন্য বৈধ হয়েছে তাই আল্লাহ নবী বলছেন যে নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কারণ তোমরা তাদেরকে গ্রহণ করেছ একটি আমানব স্বরূপ আর তাদের হয়েছে আল্লাহর কালেমার কারণে তাদের ওপরে তোমাদের যে হক তোমাদের যে অধিকার সে হচ্ছে এই যে তোমাদের বিছানায় এমন কাউকে যেন আসতে না দেয় তোমাদের বিছানায় এমন কাউকে যেন ঢোকার অনুমতি না দেয় যাকে তোমরা অপছন্দ করো তো মোট কথা হচ্ছে যে স্ত্রীদের দায়িত্ব হচ্ছে যে স্ত্রীরা স্বামীর ঘরের হেফাজত করবে স্বামীর বাড়িতে এমন কাউকে আসতে দেবে না যাদের আসা জোয়াকে স্বামী পছন্দ করে না যদি কেউ আসতে চাই আপনার আত্মীয় আছে আপনার কেউ আছে আপনার বাড়িতে আসতে চাই আপনি স্বামীকে বলবেন যে দেখো আমার অমুক আত্মীয় আসতে চাইছে আমার অমুক বোনটা দেখা করতে চায় বা আমার ভাই আসতে চায় আপন ভাই যারা যাদের সাথে আপনার দেখা দেওয়া যায় আপন বাপ যাদের সাথে আপনার দেখা দেওয়া যায় আপন জন্ডা যখন আপনার বাড়িতে আসতে চাইবে তখন আপনাকে স্বামীর কাছে অনুমতি নিতে হবে। ছাড়া আপনি কাউকে আসতে দিতে পারেন না কারণ আপনার ওপরে এটা হচ্ছে স্বামীর অধিকার আপনাকে এই অধিকার আদায় করতে হবে স্বামীর অধিকার হচ্ছে আপনার ওপরে স্বামী যখন তার প্রবৃত্তির চাহিদা মেটানোর জন্য আপনাকে বিশালাই ডাকবে তখন আপনি যদি না থাকে তাহলে তার এই চাহিদা বলছেন যে যখন কোন স্বামী তার স্ত্রীকে কে ডাকে দা আর রাজুল ইম্রাহু ফরীফের হাদিস আল্লাহর রসুল সাল্লাহ বলছেন যখন কোন স্বামী তার স্ত্রীকে ডাকলো চাহিদা পূরণের জন্য আর সে অস্বীকার করে দিল তার অস্বীকার করার কোনো কারণ ছিল না অত তো সে অস্বীকার করে দিল আর এই অস্বীকার করে দেওয়ার কারণে স্বামী রাগান্বিত স্বামী রেগে গেছে আর এই রাগান্বিত অবস্থায় সে রাত অতিবাহিত করলো আল্লাহর রসুল বলছেন তাহলে এরকম নারীর ওপরে এরকম মহিলার ওপরে ফ্রেশ তারা লানত করতে থাকে প্রভাত পর্যন্ত সকাল পর্যন্ত তার উপরে লালত বর্ষণ হতে থাকে তো এটা স্বামীরা আপনাদেরকে ডাকবে বা নারীদেরকে ডাকবে যে যেকোনো সময় যদি কোনো কারণ না থাকে এই ডাকে নারীকে সারা দিতে হবে সেখানে আপনার ওয়ামত করলে চলবে না যদি আপনার কোনো অসুবিধা থাকে আপনার কোনো ব্যাপার থাকে তাহলে স্বামীকে জানাতে হবে যে হ্যাঁ আমার অসুবিধা ছিল তাই তোমার ডাকে আমি সারা দেয়নি অনুরূপ স্বামীদের অধিকার হচ্ছে যে কোন নারী স্বামীর উপস্থিতিতে কোনো নফল রোজা রাখতে পারবে না হাদিসের মধ্যে আল্লাহ লা রসুল কোনো নারী রোজা রাখতে পারবে না নফল রোজা যখন তার স্বামী তার বাড়িতে উপস্থিত থাকবে হ্যাঁ যদি স্বামী অনুমতি দেয় যে হ্যাঁ রোজা রাখো তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু স্বামী যদি অনুমতি না দেয় তাহলে স্বামীর অনুমতি ছাড়া ইসলামে যে অধিকার গুলি আমরা আদায় করলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর থাকবে অটুট থাকবে এবং প্রেম প্রীতি বজায় থাকবে আমি স্বামী হিসাবে স্ত্রীর খেয়াল রাখবো আর স্ত্রী স্ত্রী হিসাবে স্বামীর খেয়াল রাখবে এইভাবে যদি আমরা একে অপরের খেয়াল রাখি তাহলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা প্রতিষ্ঠিত থাকবে এবং আমরা একে অপরের প্রতি সন্তুষ্ট থাকতে পারব এখান থেকেই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকুন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহে ও বারাকাত ভালো উপদেশ প্রদান করে এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারী মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে মর্যাদা দেয়নি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 কাল রাত সকাল বাংলাদেশে পিস টিভি বাংলায়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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे बीस टी बांगला है